জাবির রদি আলাহ বলেন আমি নাবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে বল শুনেছি সাদ ইবনু মুয়াজ রজি আলাহতু এর মৃত্যুতে আল্লাহ তাল আড়স কেপে উঠেছিল আমার রহমতুল্লা আলহী নাবী সাল্লাহ আল্লাহ হতে এরকম বর্ণিত হয়েছে এক ব্যক্তি জাবির রদিকে বলল বারা ইবনু আজিব রজি আলাহ তো বলেন জানাজার খাট নড়েছিল তদুত্তরে জাবির রদিলনু বললেন সাদ ও বারা রদি আল্লাহ এর গোত্রদের মধ্যে কিছুটা বিরোধ ছিল কেননা আমি নাবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহর আরস সাদ ইবনু মোয়াজের ওফাতে কেঁপে উঠেছিল কথাটি বলতে শুনেছি